আলহামদুলিল্লাহ সুর আল মুল্ক আল্লাহ তালার কিংডম সম্পর্কে আলোচনা আল্লাহ তালার ক্ষমতা আল্লাহ তালার রাজত্ব আল্লাহ তালার শক্তি সামর্থ্য সৃষ্টির কুদরতের কথা আলোচনা করা হয়েছে এইজন্য জন্য সুরাটির নামটা অত্যন্ত চমৎকার সুর আল মুলক। এই মুল্ক আল্লাহ তালার এই মুলকের কথা করার শরীরে আপনারা অনেকবার শুনেছেন লিল্লাহ হিমুলক ইসলামাওয়াতে অল আল সমস্ত আকাশ জমিনের ক্ষমতা কুদরত পাওয়ার সব কিছু আল্লাহ তালার হাতে এবং আপনারা আরও শুনেছেন কলিল্লা হুম্মা তিল মুলকা মন্তশা উন্নত মুলকা মীম্মান্তশাহ আর এই মানুষকে সামান্য মূল্ আল্লাহ তালা দেন একটু সামান্য পাওয়ার দেন এই দুনিয়ার মধ্যে যারা ক্ষমতাসীন হয় বাদশাহ তাদের টাইটেল হচ্ছে মালেক অথবা মালিক মালিক হল বাদশা আর মালেক হল কোনো কিছুর মালিক না যার হয় মালিক আমরা বলি না আমি বাড়ির মালিক এবং গত সপ্তাহে আমরা এটার এক্সাম্পল এনেছিলাম যে বাড়ির মালক আমরা না ঘরের মালিক আমরা না জমিনের মালিকও সবই আল্লাহ তালার তো মানুষে যদি আরবি ভাষায় কোনো কিছুর মালিক হয় এটাকে বলে মালিক মিম আলিক লাম কাম যেটার কথা সুরাল ফাকে হাতে আছে মালিক ইয়ুদ্দিন বিচার দিবসের যিনি মালিক তো মানুষও মালিক আল্লাহ তালাও মালিক তো সমান হয়ে গেল নাকি আপনিও বাড়ির মালিক আল্লাহ তালাও এই দুনিয়া আসলে তো মালিক সব সমান হয়ে গেল তাহলে আল্লাহর জন্য যে মালিক শব্দ ব্যবহৃত হয় এটা আবার মানুষের জন্য তো জায়গা আছে দেখি তা আপনি বাড়ির মালিক হবেন কেমন তো এই যে আল্লাহর কিছু সেফাত আছে যেগুলো মানুষের জন্য ব্যবহৃত হতে পারে কিন্তু মানুষের অর্থ সেফাতের মানুষের যে অর্থ হয় আল্লাহ তালার জন্য সমান অর্থ নয় কনসেপ্ট ব্যাপকতা অর্থের অনেক বেশি যখন আল্লাহ তালার জন্য ব্যবহৃত হয় মাহলুকের জন্য যখন ব্যবহৃত হয় মালিক তখন অতি সামান্য অর্থে আসলে আপনি আমি কেউ মালিক না আসল মালিক তো আল্লাহতালা একটু সামান্য কয়েকদিন দেখাশোনা করার জন্য একটু পরীক্ষা করার জন্য আল্লাহ তালা দিয়েছেন যেটা আমরা বিস্তারিত গত সপ্তাহে আলোচনা করেছি আবার বাদশাহ হয়ে গেলে সেটা হক মালিক তো বাদশাও মালিক তার মানে দেশের মালিক তো দেশের মালিক পদ্ধ হইতে পারে সে বেশি তার নাও থাকতে পারে আল্লাহ তালা দেন আল্লাহ তালা ছিনিয়ে নিয়ে যান নিয়ে তার হাত থেকে ক্ষমতা উৎখাত করে ফেলেন এবং ক্ষমতা পেতে গিয়ে নিতে গিয়ে রাখতে গিয়ে কত যে মারামারি কত মানুষ মরে কত মানুষ মারে তার কোনো ইয়ত্তা নেই অথচ এটা অত্যন্ত টেম্পোরারি আল্লাহ তালা দেন কেউ কেউ আবার মনে করে যে আমরা যদি পেয়ে যাই আল্লাহ তালাই দিসেন তার মানে আমরা খুব ভালো এই জন্য তো পেয়ে গেছি এইটা না আল্লাহ তালা পরীক্ষা করার জন্য জালিনকেও ক্ষমতায় দেন ভালো মানুষকেও ক্ষমতায় বসান উভয়ের জন্য পরীক্ষা হয়ে যায় যাই হোক গত সপ্তাহে আমরা বিস্তারিত আলোচনা করেছি আল্লাহর এই মুলক সম্পর্কে মুলুকিয়ত সম্পর্কে এখানে আবার বলছি এই জন্য যে পুরো সুর জুড়ে আল্লাহ তালার সমস্ত মুুল্কের কথা আছে আমাদেরকে আল্লাহ তালা আজকে ষোলো নম্বর আয়তে যেটা বলতে চান সেখানে মুুল্ক আল্লাহ তালার এই ক্ষমতার সৃষ্টির ক্ষুদ্রতের কিছু জিনিস আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন দেখিয়ে দেখিয়ে আমি তোমরা এই যে আকাশ দেখতে পাচ্ছ আকাশে যারা আছে। এরা যদি জমিনকে বা যিনি আকাশে আছেন। তিনি যদি জমিনকে জমিনকে কি করেন তলিয়ে দেন আজাব দিয়ে দেন তাহলে এই জমিনটা কি হবে এই জমিন আর স্থায়ী হয়ে টিকে থাকবে না আল্লাহর আজাব অজাব নাজির হয়ে গেলে জমিনটা হেলতে থাকবে দুলতে থাকবে এই জমিনের মধ্যে অনেক ধরনের বিপর্যয় নেমে আসবে আকাশে কে আছেন যার দিকে ইঙ্গিত করা হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমীর উপরের দিকে আসেন যদিও তিনি তার আকাশ বলতে আকাশের উপরে যে আরেক জায়গা আল্লাহ আল্লাহতলা নিজের জন্য একটি জায়গার কথা বলেছেন একটি বিশেষ বিষয় আলোচিত হয়েছে সেটা হচ্ছে আরস আর রসনানু আলাল আরসিস দেওয়া তো আরস তো নিচের দিকে না কোন দিকে উপরের দিকে এই জন্য আল্লাহ তালা আকাশ বলতে উপরের দিকে বুঝিয়েছেন যে যিনি উপরওয়ালা আছেন আমরা বলি উপরওয়ালা উপরওয়ালা খুশি থাকলে সব ঠিক এটা আমরা বলি না বাংলায় তো আল্লাহ তালার দিকে ইশারা করার জন্য উপরের কথা বলা হয়েছে আকাশের দিকে দেখানো হয়েছে আসলে তো আল্লাহ তালা আর রহমান আল্লাহ আর শিস্তাওয়া তিনি আরে গ্রহণ করেছেন তো যাই হোক যিনি আকাশে আছেন তিনি যদি জমিনকে খাস করে দিতে চান জমিনকে ডুবিয়ে দিতে চান তলিয়ে দিতে চান একেবারে ভূমিকম্প নাদিল করে গোটা জমিন নিচের দিকে ধস নেমে যায় এবং এই জমিন আর যেভাবে ঠিক করে দেওয়া আছে এটা না থাকে তাহলে জমিনের ভিতরে তোল শুরু হয়ে যাবে তোমরা আর বাড়ি ঘরে এত আরামে শুয়ে বসবাস করতে নিজের জায়গায় বসে থাকতে দাঁড়িয়ে থাকতে পারবে না একটা ক্যামত ঘটে যাবে ফাইদাহি এই জমিন যে এখন ঠিক হয়ে দাঁড়িয়ে আছে আর দাঁড়াবে না এটা এখন নড়া চড়া শুরু করে দিবে তা জি ও তা ও তাড়েবু জমিন ভিতরে এর্তরাব শুরু হয়ে যাবে তখন কে তোমাদেরকে থামাবে তোমরা কি ভয় করো না যে উপরওয়ালার হুকুমকে লঙ্ঘন করলে পাপ কাজে ডুবে থাকলে নাফরমানিকে লিপ্ত হয়ে থাকলে কি আদাব আসতে পারে তার উপর ইমান না আনলে কত বড় আদাব দিয়ে তিনি তোমাদেরকে ধ্বংস করতে পারেন নাকি তোমরা নিরাপত্তা পেয়ে গেছ একদম নিরাপদ অনুভব করছ যে যিনি আকাশে আছেন তিনি চাইলে তোমাদের উপরে প্রস্তর বৃষ্টি নিক্ষেপ করে দেবেন না আগুনের বৃষ্টি নামিয়ে দিতে পারেন পাথরকে আগুনের শলাকা বা আগুনের লাভা হিসাবে তৈরি করে উপর থেকে নিক্ষেপ করে তোমাদেরকে তিনি শাস্তি দিতে এবং নিষ্পেষিতে করে দিতে পারেন এটা কি তোমরা এখেন করো না বুঝো না জানো না কেমনি এত নিরাপদ মনে করো নিজেকে এত গুণা খাতায় লিপ্ত থেকে হে মানুষ তোমাদের এত নিরাপত্তা ঘুমা ঘুমাসে কেমনে নাফরমালি করে ফসা তা আলামুহুনা কাইফানাদির আমি এখন চাইলেই গুণা করলেই শাস্তি দিতে পারি দেই না পরীক্ষা করি সুযোগ দেই অবকাশ দেই সময় দেই তোমরা তো অবাকর কিনা তবে একদিন অবশ্যই আর পাবে কাইফানাদির আমার পক্ষ থেকে যারা সতর্ককারী এসেছিলেন সতর্ক বাণী দিয়েছিলেন সাবধান করেছিলেন তোমাদেরকে সতর্ক করেছিলেন এই কথা যে শুনুন কফরি করেছ নাফরমানি অব্যাহত রেখেছ এর শাস্তি কে পরিমাণ হতে পারে তোমরা অচিরেই তের পাবে বেশি দিন লাগবে না মাঝে মাঝে আল্লাহ তালা দুনিয়াতেও দেখিয়ে দেন পরে আল্লাহ তালা আখরা দেখাবেন। দুনিয়ার মধ্যে এই যে প্রস্তর বৃষ্টি হতে পারে দেখেন কিছুদিন আগে আল্লাহ তালা একেবারে অনুপরমাণু কনার মতো পাথরের আগ্নে এগেরি কোথায় হল আইসল্যান্ডে হল আইসল্যান্ডের আগ্নেয়গিরি লাভার থেকে সাই আকারে কিছু আকাশে উঠেছিল তাই না অতি কনার মতো এগুলো বাতাসে ঘুরাফিরা করে এমনকি এই দেশের আকার সীমায় ঢুকে পড়ল বিনা পাসপোর্টে ভিসা ছাড়াই জমিন তো আল্লাহর এই দেশের সরকার ছড়াই তো আক্কা করে নাকি ঢুকে পড়ল এখন সেটা দেখাও তো যায় না আমরা এমন কিছু দেখলামও না কিন্তু বিমান বিমানওয়ালারা কিরকম ভয় পেল দেখলেন খবরদার বিমান চালিয়েও না আকাশ সীমায় এই সাইয়ের মতো এটা কনার মতো এটা ডেঞ্জারাস জিনিস এটা প্লেনকে একেবারে ক্রাস করে দিতে পারে। তো এটা কিন্তু বড় পাথরের টুকরাও না কিরকম সাইয়ের একেবারেই ক্ষুদ্রা তিক্ষুদ্র অংশ তো হাঁস এবার তো হল গরম জ্বালানি আগুনে লাভার মতো পাথর সেই পাথর তো আলা পাঠান নাই একটু সামান্য নমুনা দেখালেন মানুষকে সতর্ক করতে সাবধান করতে তো কয়জনে আমরা তাও করেছি এটা এই খবর আসার পরে কয়জন কাফের ইমানে এনে ফেলল কয়জনে সতর্ক বাণী গ্রহণ করল কিছুই করল আল্লাহ তারা এত পাওয়ার দেখালেন হৃদর আর পড়লে বিমান উড়ে কত ঘন্টায় কয়টা মিনিটে কয়টা পণ্ড দেখি কার কাছে স্ট্যাটিস্টিক্স আছে হ্যাঁ প্রতি প্রতি মিনিটে চারটা করে আমাকে আরেকদিন বলছেন সেভেন্টি সেকেন্ডে নাকি কত একটা করে আপনি বলছেন প্রতি মিনিটে চারটা সঠিক সংখ্যা পাইলে ভালো হতো যাই হোক এতগুলো বিমান উঠানামা করে সবগুলোকে থামাই দিব হ্যাঁ মানুষের কিছু করানো অসহায় মতো বসে আসে কখন মাহবুদ আল্লাহ মেহেরবানি করে সাফ করে দিবেন না কখনো মিসাইল টিসাইল দিয়ে সাফ করছে মানুষের তো পাওয়ার গেল কোথায় তারপরে মানুষ আল্লাহর কাছে আসলো না আহারে আল্লাহর কত কুদরত আল্লাহ দেখালেন মুলক দেখালেন আকাশের মধ্যে একটু সময়ের সাই ছেড়ে দিয়ে জমিন থেকে উঠে আর যদি হাসেবান পাঠান পাথরের অগ্নি বর্ষণ করেন তখন কি উপায় হবে মানুষের কি উপায় হবে তোমাদেরকে হে মানুষ এখনই আমি শাস্তি দিলাম না শাহস্তা করলাম না তোমরা এগুলো আমরে নাও না তোমরা কি ইতিহাস পড়ো না ওলা কাদিখিম তোমাদের আগে যারা মিন মিলকাবলিহিম তোমাদের তাদের আগে যারা এইরকম আল্লাহ তালার কথাকে বিশ্বাস করেনি করেনি তাদের কি হয়েছে ফাঁকাই ফেকানা নাদির কেন ফেকাই ফাঁকানা নাকির যারা আগের জমানায় এরকম আল্লাহ তালার সঙ্গে নাফরমানি করল কুফরি করল তাদেরকে নাকির কেমন হয়েছে নাকির অর্থ হল আল্লাহর আদাব এবং পানিশমেন্ট আল্লাহর পক্ষ থেকে ইন্তেকাম সায়স্তা করা হয়েছে কিভাবে এক একটি কাউমের ইতিহাস আপনারা পড়েন গল্প নয় এগুলো ইতিহাস কৌমি আব সামুদ ফেরাউন এগুলোর এখনো তাদের চিহ্ন দুনিয়াতে রয়ে গেছে ফেরাউনের চিহ্ন পাওয়া যায় পিরামিড দেখলে মিশরে তার লাল দেখলে তার মমি দেখলে আর কমে আদ কমে সামুদের এখনো চিহ্ন রয়েছে কমে আদের চিহ্ন দেখতে হলে কমি লুতের চিহ্ন দেখতে হলে জর্ডন যান দেখা যাবে ডেড সি আশেপাশে কমে সামুদের চিহ্ন দেখতে হলে মাদাইন সব এক সৌদি আরবে মদিনার কাছাকাছি আছে। মদিনার থেকে তবুক যাওয়ার পথে ওখানে আছে। ওদিকে গেলে পাওয়া যায় আল্লাহ তালা বলেন কলসি রুফিল আরব হে লোকেরা জমিনে একটু ঘুরে বেড়াও দেখো এই জন্য মুসলমানরা মাঝে মাঝে একটু ঘুরতে বেড়াতে যাওয়াতে যাওয়া দরকার কিন্তু মুসলমানদের যাওয়ার উদ্দেশ্য আর অমুসলিমদের যাওয়ার উদ্দেশ্য কি একরকম মুসলমানদের উদ্দেশ্য হবে আলাদা আকিবাতুল মুখ দেবী আকিবাতুল মুন্জারি ঘুরে ঘুরে দেখো যারা অস্বীকার করেছিল কুফুরি করেছিল তাদের শাস্তি কি হয়েছে দেখো যাদেরকে সাবধান করা হয়েছিল তাদের প্রতি কি আদাব এসেছে দেখো দেখে হে মানুষ তুমি শিক্ষা গ্রহণ করো বাকিদেরকে শিক্ষা গ্রহণ করাতে তাদেরকে উৎসাহিত করো তাদের কাছে রহমান। আল্লাহর মূলক ক্ষুদ্র আরো দেখুক মানুষ আওয়ালাম আচ্ছা তারা কি পাখির দিকে দেখে না পাখি যে পাখি আকাশে উড়ে ফাউ কাহুম তাদের মাথার উপরে উড়ে যায় পাখি সফাতিন পাখা মেলে মেলে মেলে মেলে ডানা মেলে মেলে উড়ে যায় অয় বেদুন আর এটাকে তারা আবার গুটিয়ে নেয় এ কাব্যের দুইটা অর্থ আছে একটা হলো এই পাখি আকাশে যখন উড়ে খুলে ফেলে ডানা আবার ডানাটা যখন পাখি নেমে যায় অটোমেটিক্যালি ডানাটা বন্ধ হয়ে যায় সুইচ কোন জায়গায় টিপ দেওয়ার জন্য দেখছেন কিভাবে যখন উঠে পাখা ডানা মেলে উঠে আবার যখন নিচে চলে তখন ডানা মেলার দরকার নেই গুটিয়ে নেয় দুইটা করার মতো তারকে অটোমেটিক পাওয়ার দেওয়া হয়েছে কোনো সুইচ লাগে না পাখিকে অন করতে অফ করতে কি ক্ষুদ্রতের সীমাই পাখি কিভাবে আকাশে উড়ে যায় এবং এই উড়ার মধ্যে আর ওদেরকে ওখানে ধরে রাখার ক্ষেত্রে কয়েকদিন এবং এভাবে যে সে যায় ডানা মেলে ডানা মেলে ধরে রাখার কাজটা তো ভেরি হেভি কাজ আপনি এরকম করে ডানা নেলেন তো দেখি কনেকক্ষণ কতক্ষণ ধরে রাখবেন খালি ধরে রাখেন আপনি পাঁচ মিনিট ধরে রাখেন দশ মিনিট ধরে রাখুন টায়ার হয়ে গেছেন না এক ঘন্টা ধরে রাখেন তো দেখি কেমন লাগে কিন্তু পাখি উড়ে কতক্ষণ ধরে রাখে সাইবেরিয়া থেকে বাংলাদেশে শীতের পাখি অতিথি পাখি মেহমান যায় সিলেটের হাওড় অঞ্চলে গিয়ে মাছ খাওয়ার জন্য। সাইবেরিয়া যখন রাশিয়া শীতের অঞ্চলে শীত প্রচন্ড পারে খাবার দাবার কিছুই পায় না বরফে ঢাকা পাখিগুলো কোথায় চলে যায় বাংলাদেশে সিলেটের হাওড়ে চলে যায় নদী নালায় সার পাখি চলে যায় ইউরোপ থেকে আবার শীতের শেষে আবার চলে আসে ফেরত কত লম্বা সময় তারা এভাবে ধরে রাখে কনটা দেখি যখন উড়ে যায় ডাইরেক্ট ফ্লাইট যদি আমাদের হিত্র থেকে ঢাকায়ও যায় তাও দশ এগারো ঘন্টা লাগে তাই না আর পাখির গতি তো এত বেশি না তো কতদিন লাগে তারা যেভাবে উড়ে যায় যাত্রাবিরতি কয়বার নেয় ব্রেক কয়বার করে আল্লাহ ভালো জানেন তা তো আস এত খবর জানি না কিন্তু মাঝে মধ্যে পত্রিকায় তাদের যে সমস্ত কাহিনী লেখে রিসার্চ করে করে কিছু কিছু বিজ্ঞানীরা তাদের কাছে অনেক রহস্যের বিষয় কারণ এই পাখি কেমনে নেভিগেশন করতে পারে এই নেভিগেশন ম্যাপ কোথায় পায় প্লেনে যখন এখন তো কিছু কম্পিউটারে হয়ে গেছে কম্পিউটারে ইয়ে ফিক্স করার আগে প্লেনের উপরে ন্যাপ ম্যাপ থাকত ম্যাপকে ফলো করতে করতেন প্লাই পাইলটরা এই পাখি এই ম্যাপ কোথায় পায় রাশিয়া থেকে টার্গেট নিয়ে বাংলাদেশে দক্ষিণ পূর্ব দিকে যেতে হবে ওই জায়গায় তাদের টার্গেট সঙ্গে এতগুলো যায় কত ঘন্টা ধরে রাখে এবং তাদের কি আপনার বিজ্ঞান যে তারা নেভিগেশনের দারুণ পদ্ধতিকে ফলো করে এবং তারা যাতে হারিয়ে না যায় তাদের লিডার থাকে পেছনে আবার দেখভাল করার জন্য কোনোটা একটু বেকায়দায় পড়ে গেলে তার খবর নেওয়ার জন্য দল ছুট যেন না হয়ে যায় হারিয়ে না যায় পাহারা দেওয়ার জন্য তাদের অ্যারেঞ্জমেন্টও আবার আছে। এক এক সঙ্গে এক এক দলে তারা কিভাবে যায় সব কিছুর মধ্যে তো মানুষ বুঝলাম আমরা খুব পাওয়ারফুল হয়ে গেছি যে আমরা এত লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয়ে গেছি লেখাপড়া করে অনেক পাইলট হয়ে গেছি আমরা অনেক কিছু বুঝে ফেলছি আমাদের অনেক গর্ব করার আছে অহংকার করার আছে আমাদের ডিগ্রি আছে কোয়ালিফিকেশন আছে আমরা খুব শিখছি আমরা মায়ের পেঠা থেকে অটোমেটিক্যালি সেখানে লেখামড়া করে শিখছি খুব ক্রেডিট দেখাতে পারি তো বাকিরা কোন স্কুলে ট্রেনিং নিয়েছিল কোন স্কুল থেকে গ্রাজুয়েশন নিয়েছে আল্লাহ রাব্বুল আলমেন এগুলো মানুষকে দেখতে বলেন শিক্ষা নিতে বলেন তোমরা এগুলো দেখো এদেরকে ধরে রাখে কে এই উপরে এভাবে যাচ্ছে যাচ্ছে পাখা ধরে রাখছে মেলে এত মাইলের পা মাইল শত শত মাইল হাজার হাজার মাইল জানি করছে মা ইল্লার রহমান, তাদেরকে ধরে রাখছে কে জানো যিনি আর রহমান আল্লাহ রবুর আদামী সে আল্লাহ তাদেরকে ধরে রেখেছেন সে আল্লাহর কুদরতের উপরে ভরসা করে সে আল্লাহর কুদরতের ভিত্তিতে তারা চলতে পারছে উঠতে পারছে এবং তোমাদের মতন গ্র্যাজুয়েশন সব কমপ্লিট না করেই তারা এই এত বড় নেভিগেশন করতে পারে এত বড় যাত্রা তারা করে নিতে পারে এভাবে তারা আকাশে উঠতে পারে ইন্দু বেকুল্লে সই তিনি সব কিছু এভাবে দেখেন খেয়াল করেন পাখিগুলো কিভাবে যেতে হবে তাদেরকে কি পাওয়ার দিতে হবে তাদেরকে কি জ্ঞান দিতে হবে তারা যেন তাদের জীবনকে আল্লাহ তালা যে কুদরতের সিস্টেমে ঠিক করে দিয়েছেন পালন করতে পারে তার জন্য তাদেরকে তিনি ক্ষমতায়ন করেন ক্ষমতা দান করেন কুদরত দেন টেকনিক শিখিয়ে দেন তাদেরকে ওয়াহি দেন তারা সেই ওয়াহিকে ফলো করে আল্লাহ তারা শুধু নবীদেরকে ওয়াহি দেন না অনেককেই ওয়াহি দেন আল্লাহ তালা বলেন যে তিনি মৌমাসিকে ওয়াহি দান করেন না হালকে ওয়াহি দিয়ে বলেন গাছের ফুলে ফুলে গিয়ে রস নাও রস জোগাড় করো রস খাও মৌমাসিকে আল্লাহ তালা ওয়াহি নাজিল করেন ওই ওয়াহি আর নবীদের ওয়াহি এক না নবীদের কাছে আসা ওয়াহি হচ্ছে আল্লাহর কালাম আর অন্য প্রাণী মানুষ অন্য কাউকে আল্লাহ তালা তার ব্রেনে মাইন্ডে যে ধারণা জ্ঞান আইডিয়া দিয়ে দেন এটাও এক ধরনের ওয়াহি কিন্তু এটা আল্লাহ কালাম না এইটাকে ফলো করে মানুষ নাজাত পাইতে পারবে না এটা মানুষকে জানলার জাহান নামে রাস্তা দেখাবে না এটা মানুষকে সাইন্স টেকনোলজি আবিষ্কার করতে হেল্প করবে কম্পিউটার আবিষ্কার করতে হেল্প করে আকাশে বিমান বানাতে হেল্প করে কিন্তু এটা মানুষকে জাননাতে যাহান নামের খবর ঠিক মতো দেবে না তার জন্য ওই আসল ওহি লাগে সে ওহির বার্তা বাহি লাগে এই যে পাখির কথা আল্লাহ তালা বলেন দেখেন এই মানুষ পাখিকে দেখে দেখে চিন্তা করে হাই পাখি আকাশে উড়ে কি সুখ জানি পাখির লাগে আমরা কি আকাশে উঠতে পারি এই বিমান আবিষ্কার করার জন্য মানুষ অনেক অনেকদিন পাখিকে অনুসরণ করলো। পাখির মতো পাখা বানিয়ে একটু উঁচু পাহাড়ে উঠে ঝাঁপ দিল কদ্দুর গিয়ে তারপরে পড়ে চিতপড়া হাত পা ভেঙে মারা গেল তারপরেও পাখিকে দেখে দেখে মানুষ বিমান বিমান বানাতে থাকলো এই যে এখন পাখি দেখেন বিমানের পাখা পাখির পাখাকে অনুকরণ করে নকল করে করে মাথাটাও পাখি একটু চক্কা হয় ঠোঁটগুলো বিমানের মুখটাও চক্কা হয় পিছনে ল্যাজের মতো থাকে বিমানের বিভিন্ন ল্যাঁচটাও ওই কায়দার কিছুটা হ্যাঁ আবার পাখির পাখার যে পালকগুলো থাকে এরকম লম্বা একা না পালক আপনি বিমানের যে পাখা থাকে দেখবেন যে এরকম করে ভাগ করা আছে এটা এভাবে নড়ে নেভিগেট করার জন্য এসব পাখিকে দেখে দেখে মানুষ শিখতে পারল পাখি থেকে শিখে পাখির সৃষ্টিকর্তার কাছে যায় না তার কাছে যায় না পাখি পর্যন্ত শেষ মানুষের ব্যর্থতা এখানে আল্লাহ রাবুল আলমী মানুষকে শেখানোর জন্য এত চেষ্টা করলেন এত চেষ্টা এত তরিকা ব্যবহার করলেন আল্লাহ তালার দিকে আনার জন্য কিন্তু মানুষ আল্লাহ তালার কাছে যাবে না আল্লাহ তালা সকল নিয়ামতকে শুধু ভোগ করবে বেশি করে কে আপনি ভোগ করা যায় তার জন্য যন্ত্র আবিষ্কার করে তার জন্য চিন্তা করে তার জন্য রিসার্চ করে গবেষণা করে কিন্তু সৃষ্টিকর্তার কাছে যায় না এই জন্য সৃষ্টিকর্তার কাছে দেওয়া লাগে ওই রাবে আলবাসরি কথা শুনছেন না রাবিয়া আলবাসরি রাহমাতুল্লাহ আলাইহা নেককার মহিলা দিনদা মহিলা আল্লাহ তালার অনেক আবেদা মহিলা ছিলেন তো ওনার এক আত্মীয় বললেন একদিন চান্দিনে রাতে যে হ্যাঁ রাবিয়া ঘরে অন্ধকারে বসে রাবিয়া আল্লাহর ইবাদত করেন আর সেই লোক ঘরের বাইরে এসে দেখলো ই কি সুন্দর চাঁদ নীরা চাঁদটা এত সুন্দর লাগছে রাবিয়া বাইরে আসে সুন্দর চাঁদটা দেখো তুমি খালি নামাজের মধ্যেই থাকলা এ বাদাতে করলা সুন্দর চাঁদটা দেখো কত সুন্দর রাবিয়া জবাব দেয় এই সুন্দর চাঁদের সৃষ্টিকর্তাকে নিয়ে তো বিজি আছি চাঁদকে দেখতে যাবো কেমন আমি তো চাঁদের সৃষ্টিকর্তাকে নিয়ে বিজি আছি হ্যাঁ এটাই হল আল্লাহ তালা এই জিনিসটা চান আল্লাহ সৃষ্টিকে দেখিয়ে সৃষ্টিকর্তার দিকে নিয়ে যেতে কিন্তু মানুষ সৃষ্টি পর্যন্ত শেষ সৃষ্টিকর্তার দিকে যাবে না কহিনা ইমসে না, ইল্লা রহমান এই পাখিকে যিনি ধরে রাখেন তিনি একমাত্র রহমান আল্লাহ তা আপনি আমি যখন বিমানে ফ্লাই করি এই বিমানের মধ্যে ফ্লাই যখন করি তখন একটু ভয় লাগে না মাঝে মাঝে আপনাদের হাইরে রে যদি ধপ করে পড়ে যায় এবারে মল্য আর বাঁচবেন ইন্দা তো সে অবস্থায় বসে কেমনি মানুষ গুণা করে ফুর্তি করে মুসলমান যাত্রীদেরকে যখন মদ দেখি বিমানে বসে আমাদের বাংলাদেশ বিমানে গিরেও দেখবেন অনেক মুসলমান দেশি যাত্রীরা মদ কারণ বিমানে মদ খাওয়া লাইসেন্স আছে কোনো নামলে তো একটু লাইসেন্স টাইসেন্স হবে খেয়ে নিচ্ছে হারাম খেয়ে তিনি সব কিছু দেখেন সব কিছু দেখেন এখানে সবাই ফুর্তি ফার্তি করতেছে আমি একটু ফুর্তি করে ফেলি কিন্তু ইন্নহু বেকুল্লেশাই ইম বাসিয় তিনি সব কিছু দেখেন কোথায় কি করছ কিভাবে আল্লাহ তালাকে ফাঁকি দাও তিনি সব দেখেন আর সুরুকুম রহমান এই যে তোমাদের এত সৈন্য বাহিনী আছে হে দুনিয়ার বাদশারা দুনিয়ার ক্ষমতাসীনরা তোমাদের অনেক রিজোর্সেস আছে সুযোগ সুবিধা আছে ফ্যাসিলিটি আছে বাহিনী আছে আল্লাহ তালা যদি তোমাদেরকে রক্ষা না করেন সাহায্য না করেন এরা তোমাদেরকে রক্ষা করবে সাহায্য করবে ইন কফেরু না ইল্লাফি গুরুর কাফেররা আসলে গুরুরের মধ্যে আছে অহংকারের মধ্যে আছে ধোকার মধ্যে আসে দুনিয়ার কোনো শক্তি দুনিয়ার কোন পুলিশ বাহিনী দুনিয়ার আর্মি দুনিয়ার অস্ত্র শস্ত্র দুনিয়ার অ্যাটম্পম কেউ কাউকে রক্ষা করতে পারবে না আল্লাহ তালা যদি পাকড়াও করেন এই যে বললাম একমাত্র একটু সাই আনবিক আগ্নেয়গিরের সাইকে ফেস করার মতো কোনো অস্ত্র বিজ্ঞানের হাতে থাকল না সুনামিকে ঠেকানোর মতো কোনো অস্ত্র পাওয়া গেল না হাইতির ভূমিকম্প ঠেকানোর মতো কোনো অস্ত্র পাওয়া গেল না এরকমভাবে আল্লাহ দেখান যে আমি যখন যেখানে যাকে ধরব তোমাকে যখন আমি শক্তিশালী বাদশাকে প্রেসিডেন্টকে রাষ্ট্র নায়ককে প্রধানমন্ত্রীকে সাহেস করার জন্য যখন আমি ধরব তোমার সৈন্য বাহিনী তোমাকে রক্ষা করতে পারবে না আপনারা অনেকবার দেখেছেন মিশরের বাদশাহ আনোয়ার সাদাত তার আর্মির কুচকাওয়াজ নিচ্ছেন আর সে আর্মি থেকে একজন লাফি এসে স্টেজে বসা প্রেসিডেন্টকে ট্রাশ করে শেষ টেলিভিশনে পর্দা দেখলাম চেয়ার উল্টে তিনি পড়ে গেলেন যে সৈন্য তাকে রক্ষা করার কথা তারাই তার ভক্ষক হয়ে গেল ইন্দিরা গান্ধীকে পাহারা দিবে তার যে বাহিনী সে বাহিনীর গার্ড তাকে গুলি করে হত্যা করে ফেলল দেখলেন নিরাপত্তা আছে কোনো সৈন্যের হাতে পুলিশের হাতে আর্মির হাতে কেউ আপনাকে নিরাপত্তা দিতে পারবে না পৃথিবীতে তারা অনেক বড় সামরিক শক্তির অধিকারী তারা মনে করে তাদেরকে ঠেকানোর কেউ নাই তো আমার আল্লাহ তালা সঙ্গে সঙ্গেই ধরেন না বহুদিন পরে কাউকে ধরে । কাউকে মৃত্যু সময় থেকে তারপরে থেকে ধরা শুরু করেন এই জন্য মানুষ মনে করে যে শক্তি থাকলে কি আর করে ধরতে পারে শক্তি থাকলে তো আর কোনো অসুবিধা নাই কিন্তু শক্তি কারোই নাই লাউলা ওলা কুয়াটা ইল্লাহুল্লাহ একমাত্র আল্লাহ তালা ছাড়া কারো কোনো নিজস্ব পাওয়ার শক্তি বলতে কিছুই নাই আল্লাহর দেওয়া আল্লাহ উড্র করে নিলে এটা নাই হয়ে যাবে কোনো কাজে আসবে না ইন কাু না ইফেররা বড় ধোকার ভিতরে আসে শুধু কাফেররা ধোকার ভিতরে আছে না মুসলমানরা ধোকার ভিতরে আছে ক্ষমতার ধোকায় পুলিশ বাহিনী হ্যাঁ নিজের বাহিনীর ধোকায় মুসলমানরাও থাকে গেলে একবার ক্ষমতা পাইলে মনে করে ক্ষমতা একবার পাইছি আর জীবনে ছাড়ি নাকি খান দিয়ে যায় দেখব। কোন খান দিয়ে ক্ষমতা যায় দেখবো সব রাস্তা বন্ধ করে দেবো ক্ষমতা আমাদের হাত থেকে আর কেউ নিতে পারবে না কোনদিন তো একজন লেখক বলেছিলেন আলেম বলেছিলেন যে যারা এরকম স্বৈর শাসক হয় যারা খুব ক্ষমতা বড়াই দেখায় বাহিনীর উপরে নির্ভর করে থাকে তারা তাকে রক্ষা করবে তারা সমস্ত ক্ষমতা যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় ঠিক শুধু একটা রাস্তা বন্ধ করতে পারে না যে রাস্তা দিয়ে আল্লাহ তালা তাদেরকে ধরবেন এটা তারা বন্ধ করতে পারে না একশোটা বহা থাকলে বন্ধ করতে পারবে কিন্তু এটাকে নিশ্চয়ই খোলা থাকবে ওখান দিয়ে তাদের আজই লাগবে ওখান দিয়েই আল্লাহ তালা তাদেরকে ধরবেন ওখান দিয়ে তাদের ক্ষমতা এক সময় চলে যাবে ইন নাকি এই যে তাদের এত সোর্সেস গুলো আছে এইগুলো তাদেরকে রিজেক্ট দেয় তাদের নিজস্ব কৃষি যন্ত্রপাতি টেকনিক তাদের রসদ জোগাড়ের টাকা পয়সা এস গোডাউন স্টোর স্টোরিং সিস্টেম এই সব কিছু তাদের যত সিস্টেম রিজোর্সেস ফ্যাসিলিটিস টেকনোলজি এইগুলো কি তাদেরকে রিজেক্ট দেয় নাকি রিজিক দেওয়ার মালিক আরেকজন আছেন। ইন আমসাকারিস কাহু তিনি যদি রিজেক্টকে ধরে রাখেন দেবেন না তাহলে তাদেরকে রিজেক্ট কে দিতে পারবে এই দেশে খাদ্য কিছু হয় ফল ফলাদি শাক সবজি কিন্তু ম্যাক্সিমাম কোথেকে আসে বাইরের থেকে আসে যখন এই কয়েকদিন ফ্লাইট বন্ধ থাকলো তরকারির দাম বেড়ে গেল বেড়ে যায়নি হ্যাঁ তারপরে আপনার বেশ মানে ক্রাইসিস হয়ে গেল পাওয়া যাচ্ছিল না কি পানের অভাব হয়ে গেল দোকানে গিয়ে দেখতে যে পানের দাম বেড়ে কিন্তু পান পাওয়া যাচ্ছে না কয়েকদিন আমি চিন্তা করলাম জমায় বলেছিলাম যদি আর এক সপ্তাহ দুই সপ্তাহ বন্ধ থাকত পান সব খাওয়া খাওয়া লাগতো তাই না তারপরে তরকারি সবজি ফল ফ্রুট অন্তত গুদামের ধান চাল কিছুদিন আরো যাইত কিন্তু এই সমস্ত তাজা তরকারি ফল মূলের যে অভাব হতো এখানে যে আদা দা কিনেন এখন তিন গুণ পাঁচ গুণ দাম বেড়ে যেত দিন মাত্র আল্লাহ তালা ধরে রাখলেই ইন আমসাকারিস তিনি রেজেককে ধরে রাখেন এক জায়গা থেকে আরেক জায়গা সাপ্লাইতে একটু লেট হয়ে যায় তাহলেই অবস্থা কাহিল হয়ে যাবে বাল্লা জোফিও তুমিও অনুফুর কিন্তু আসলে তারা ডুবে আছে তাদের গোমরাহিতে ডুবে আছে তাদের এক ধরনের একঘ এক ঘুয়েমিতে ডুবে আছে তাদের আল্লাহ তালার সঙ্গে নাফরমানিতে এবং কুফরের মধ্যে সারের মধ্যে অহংকারের মধ্যে হব থেকে দূরে সরে যাওয়ার মধ্যে এখন আল্লাহ এই সব কিছু বলে দিয়ে বললেন যে মানুষের সেন্স কাজ করছে না যে কথাগুলো আল্লাহ তালা বললেন এগুলো যদি মানুষ বিবেক দিয়ে সৃষ্টি করে তাহলে তার সেন্স কাজ করা উচিত তার সেন্স কাজ করা উচিত কিন্তু মানুষের সেন্স কাজ করে না তার উল্টা অবস্থা অবস্থা কি তিনি এক্সাম্পল দিলেন আচ্ছা কেউ যদি তোমরা দেখো হে মানুষ একজন পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে যদি হাঁটে মাঝে মধ্যে বোধ ছোটকালে এই তামসা তামসা দেখছেন না কেউ কি করে সার্কাস সার্কাসের মধ্যে হাত দিয়ে হাঁটে পা উপরে দিয়া দেখছেন নাকি এরকম মাঝে মধ্যে কোন তামসার প্রোগ্রামে পাওয়া যায় বোধ তো এখন এরকম করে যে আসলে রাস্তা দিয়ে কেউ হাঁটে তাহলে তার মাথা ঠিক আছে নাকি লোকেরা বলবেন নিশ্চয়ই পাগল হয়েছে মাথার মধ্যে পাগল রকম করে কিন্তু এখন আপনি যদি কাকে দেখেন যে উল্টা করে এরকম হাঁটে পা উপরে দিকে দিয়ে মাথা নিচে দিক দিয়ে হাতের উপরে হাঁটে তাহলে আপনি মনে করবেন এর সেন্স কাজ করছে না সে নর্মাল না সে অ্যাব নর্মাল এই দুনিয়ার কাফেরদেরকে দুনিয়ার বেইমানদেরকে আল্লাহ তালা এত সুন্দর কথা শুনিয়ে দেওয়ার পরে বলেন আপনি যদি দেখেন কেউ মাথা নিচের দিকে দিয়ে পা উপর দিকে দিয়ে উল্টা করে হাঁটে সেই ব্যক্তি কি ঠিক রাস্তায় আসে না যে ব্যক্তি আলা সেরাত মুস্তাকিম যে ব্যক্তি সরল পথের উপরে সোজা রাস্তায় পায়ের উপরে দিয়ে হাঁটে সেই ব্যক্তি সঠিক রাস্তায় আছে। এটা মানুষের বুঝতে কষ্ট হওয়ার কথা নয় কাজেই যারা এইভাবে নিজের সেন্সকে কাজে লাগায় না তাদের চিন্তা ভাবনা তাদের গবেষণা তাদের রিসার্চ তাদের টেকনোলজি আবিষ্কার তাদের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম অনেক কিছু সুন্দর হয়ে গেলেও তাদের অনেক কিছু উল্টাপাল্টা হয়ে গেছে সৃষ্টিকে ব্যবহার করে সষ্টার কাছে যাওয়ার নসিব তাদের হয় না দে আর কনফিউজড ওয়ান তাদের সেন্স কাজ করছে না তাদের সেন্স ঠিক মতো তারা ব্যবহার করছে না আকলকে ব্যবহার করলে এই অবস্থা হতো না দেখেন আজকের একটা দিন আল্লাহ তালা তিনজন লোকে এখানে ইসলাম কবুল করলেন জহর সময় এক ভাই আপনারা দেখতে পেলেন অরিজিনাল জিম্বাবুয়ান তেরো তেরো বছর থেকে এদেশে আসেন বয়স বলতে তেত্রিশ বছর ৩৫ বছর নাকি হ্যাঁ বছর তারপরে আরেক মহিলা সলিসিটর ৩৩ বছর ইসলাম কবুল করলেন এরপরে একুশ বছরের এক যুবক আফ্রো ক্যারিবিয়ান অরিজিন এদেশের বাসিন্দা ইসলাম কবুল করলেন তো কবুল করার আগে তো তাদের কিছু ইন্টারভিউ নেই কথাবার্তা বলি কি অবস্থা কি সমস্যা দেখা গেল যে আহ কারো কারো এমন যে তাদের সেন্স হঠাৎ করে কাজ করে যে খ্রিস্টান ছিলাম যা পড়লাম একটু বাইবেল সেন্স কাজ করতেছে না উল্টাপাল্টা মানে হয় লাইফ স্টাইল যেভাবে চালিয়েছি এটা মেক সেন্স করতেছে না সামথিং মিসিং মানে হচ্ছে সৃষ্টিকর্তা কেন সৃষ্টি করেছেন এগুলো মাথার মধ্যে আসতেছে এগুলো খুঁজতেছি আমি বাইবেল আগা থেকে পুরো পুরোটা পড়লাম আরো কিছু বেশ কিছু ধর্মগ্রন্থ পড়লাম এরপরে আমি কান করা শুরু করে দিলাম পুরে দেখিছি যেটা আমি খুঁজেছি সেটা পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে সব কিছু সেন্স কাজ করতেছে আমার পড়তে পড়তে আমি সিদ্ধান্তে উপনীত হয়ে গেলাম এটার জন্যই তো আল্লাহ তালা আমাকে পয়দা করেছে আমি আর দেরি করছি কেন আমি পেয়ে গেছি তো যে কোনো নন মুসলিম তার সেন্স যদি ইউজ করে আল্লাহ তালা তাকে হেদায় দিয়ে ফেলবেন কিন্তু সেন্স ইউজ করার তফিকটা আল্লাহ তালা না দিলে ঘুরপা খেতেই থাকবে খেতেই থাকবে মিস করে শ্বাসকন্ধে খালি হাতে আল্লাহর কাছে চলে যাবে এই জন্য যারা ইমানের পথে আসে আল্লাহ তালা তাদেরকে সেন্সেবল করেছেন তাদের সঠিক সেন্স কাজ করছে তাদের সঠিক বিবেক কাজ করছে যে বিবেক দিয়ে আল্লাহ তালা প্রত্যেকটি মানুষকে এখানে দিয়ে দিয়েছেন আকল দিয়েছেন জ্ঞান দিয়েছেন চিন্তা করা শক্তি দিয়েছেন আফইদা আপনি বলে দেন হে মানুষ তুমি তোমার বাপে আবার একটু চিন্তা করো যে তিনি তো তোমাকে সৃষ্টি করেছেন আর তোমার জন্য কি তোমাদেরকে কি করেছেন কান দিয়েছেন শোনার শক্তি দান করেছেন চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছেন দিল দিয়ে অনুভব করা একটা প্রাণ দিয়েছেন অন্তর দিয়েছেন আত্মা দিয়েছেন তুমি বুঝতে পারো ভালো মন্দ এই বিবেক এই ফিলিং তোমাকে আল্লাহ তালা দিয়েছেন কালি লম্বা তাস করুন তুমি এসব কিছু সেন্সগুলো পেয়ে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো আলহামদুলিল্লাহ বলো শকরকে আদায় করো নাকে এইগুলোকে মিস করে বেশি করে নাফারবানি করো মানুষ যখন গুণা করে আল্লাহ তালার নিয়ামত দিয়ে গুণা গুণা করতে হয় চোখের গুণা করতে হলে আল্লাহ চোখের নিয়ামতকে খারাপ কাজে ব্যবহার করতে হাত দিয়ে গুনা করতে এলে হাতকে হাতে নিয়ামতটাকে খারাপ কাজে ব্যবহার করতে হয় তো এগুলো আল্লাহ তালা বলেন যে আলী বাতাস করুন খুব কমই শকর গুজার হলা ফিল কল হুয়াল্লাহ আপনি বলে দিন যে তিনি তোমাদেরকে জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন জমিনে সব জায়গায় আবার এক জায়গায় না ছড়িয়ে দিয়েছেন এখন ছড়িয়ে তো দিয়েছেন আল্লাহ তালা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা দেখেন কিভাবে হয়েছে এক্ষেত্রেও জন্মগতভাবে এক জায়গায় আল্লাহ তালা বরাদ্দ করে দেন তোমার এখানে জন্ম হবে তোমার এখানে জন্ম হবে এভাবে আমাদেরকে বরাদ্দ করে দিয়েছেন এখন দেখা গেল যে সেখানেও আবার কিছু জায়গায় কোনো কোন জায়গায় বেশি হয়ে গেছে মানুষ কোন জায়গায় কম এখন আল্লাহ তালা মানুষের বুদ্ধি দিচ্ছেন সাত ছগ তেরো নদী পাড়ি দিয়ে বিলাতে যাও ওখানে মানুষ কম কিছু ব্যালে করতেছে যারা আকুম ফিল আরদ জমিনে ছড়িয়ে দিচ্ছেন মিডল ইস্টে মানুষ কম বিভিন্ন জায়গা থেকে সেখানে মান পাওয়ার দাও তবে এই যে একটা বাই নেচার জন্মগতভাবে মানুষের বসবাসের যে সিস্টেম এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আবার এমনি মাইগ্রেশনের মাধ্যমে আল্লাহ আল্লাহতলা মানুষকে ছড়িয়ে দিচ্ছেন বিভিন্ন দ্বীপ উপদ্বীপ আবিষ্কার হয়ে নতুন করে বসত বাড়ি গড়ে উঠে অস্ট্রেলিয়া পদেশে মহাদেশে মানুষ বেশি ছিল না আমেরিকায় মানুষ বেশি ছিল না প্রথমে যা অল্প কিছু গিয়েছে পরে কিভাবে গিয়ে সেখানে আবাদ করা হয়েছে এইভাবে মানুষ চিন্তা করতেছে অ্যান্টার্টিকা কীভাবে বসবাস করা যায় কোন দিন বরফ টরফ কেটে তার চিন্তা করতেছে এবং এটাও চিন্তা করতেছি চাঁদে কিনা বসবাস করা যায় এটাও চিন্তা করছে এখন কোরআন হাদিসে অবশ্য পরিষ্কার কিছু বলার নাই সেটা ব্যাপার আমরা মন্তব্য করতে পারছি না তো এরকম আবার মঙ্গল গ্রহেরও খোঁজ নিচ্ছে যে এখানে মানুষ বেশি হয়ে গেছে দুনিয়ার মধ্যে ওইখানে কোনো চিপার ফ্ল্যাট লট পাওয়া তৈরি করা যায় কিনা ওইখানে খবর কি পানি টানি প্রাণ মানুষ জিন্দিগি সেখানে বসবাস করা যেতে পারে এগুলো খোঁজখবর নিয়ে বহু টাকা খরচ করতেছে আমেরিকায় বিরাট বাজেট বরাদ্দ আছে তার জন্য যারা কুমফিল আর আল্লাহ জমিনের মধ্যে তোমাদেরকে ছড়িয়ে দিলেন আর একদিন তোমরা তার কাছে হাসরের মাদিনে সবাই জমায় থেয়ে যাবে জমায় থেয়ে যাবে এখন হাসরের দিনে আবার জমা হবে এখন ওরা জিজ্ঞাসা করে কোন দিন হবে সেই কে আমত এটা যদি আপনারা সত্যবাদী হন দিন তারিখ ঠিক করে বলেন আন্দাজে বলতেছেন খালি কে আমত হবে কে আমত হবে হাসর হবে হাসর হবে দিন তারিখ তো কিছু বললেন না কবে হবে কে আমত যদি তোমরা সত্যবাদী হও ঠিক করে দিন তারিখ দিয়ে বলো আন্দাজে মানুষকে ভয় দেখা যায় ধর্মের ভিতরে ঢুকাইতে চাও খালি কন্ট্রোল করার জন্য স্বাধীনতা নষ্ট করতে চাও আমাদের তাদের হলে এইরকম কথা তো আল্লাহ তালা বলেন আল্লাহ বলে দিলেন হে নবী আপনি বলেন দিন তারিখ কবে হবে এটা আমার আল্লাহর কাছে খবর এটা কি আল্লাহ নবী জানতেন কবে কে আমত হবে আল্লাহ তালা কয়েকটা জিনিস হাতে রাখছেন তার মধ্যে কোনটা পাঁচটা জিনিসের মধ্যে এক নম্বর কবে কে আমত হবে সেই দিনটা হাদিস যখন জিজ্ঞাসা করা হয়েছে কবে হবে কে জিব্রিল্লা আলাইসালাম জিজ্ঞেস করলেন রসুল্লাহ সাল্লাকে তিনি বলেন বললেন মালমাস যিনি জিজ্ঞেস করে আল্লাকে জিজ্ঞাসা করে কেউ কার থেকে বেশি জানে না যিনি এক কথা জানেন তিনি কে আল্লাহ তো কাজেই আল্লাহ বলে দিচ্ছেন আপনি বলে দেন দেন্লাহ দিন তারিখ সন এইসব রেকর্ড করা খবর আমার আল্লাহর কাছে শুধু এটা আল্লাহ কাউকে দেবেন না তিনি বলে দিয়েছেন পাঠানো হয়েছে তোমাদেরকে সাংঘাতিক করে সতর্ক করার জন্য সাবধান করার জন্য এই ধ্বংসের রাস্তা থেকে উদ্ধার করার জন্য আমাকে আল্লাহ তারা দায়িত্ব দিয়েছেন হে মানুষ তোমরা আল্লাহর সঙ্গে বেআরি করো না আল্লাহর দিকে চলে আসো আমরা চলে আসছি আল্লাহ তালা বলছেন যখন তারা দেখবে সেদিন কে আমত এবং তারপরে হাসর একদম চলে এসেছে কাছাকাছি সেদিন নিজ চোখে যখন দেখতে পাবে হাসর হয়ে যাচ্ছে কে আমত হয়ে যাচ্ছে সি আতুজুহুল্লা কাফারু। তারা কুফরি করেছিল বিশ্বাস করেনি তাদের চেহারা সেদিন মলিন হয়ে যাবে কালো হয়ে যাবে সেদিন তাদের বিপদ ঘনিয়ে আসবে ওকিলা হাদ আল্লাদি কুমতুম বিহিতা তাদেরকে তখন বলা হবে শুনছ পেয়েছ এই যে দিন এসে গেছে যেটা কথা জিজ্ঞেস করছিলা কবে হবে আপনাদের রোধাসর এই যে কথা বলছিলাম এখন এসে গেছে তার পাইছো। এটা জিজ্ঞেস করা হবে তখন তাদেরকে যেটা দাবি করছিলে দিন তারিখ সহ সেটা এসে গেছে কুল আরো তুমি আপনি বলে দিন তোমরা কি দেখেছ যদি আল্লাহ তালা আমাকে হাল্লা করতে চান আমাকে আমি আমি আপনি বলে আপনার কথা বলেন হে কাফেররা আমাকে যদি আল্লাহ নিজে ধ্বংস করতে চান এবং আমার সঙ্গে যারা আছেন তাদেরকে ধ্বংস করতে চান আও চানা অথবা আল্লাহ তারা রহমত দিতে চান এ সব কিছু আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করে আমার হাতে কোনো ক্ষমতা নাই তোমাদেরকে পানিশমেন্ট দিতে তোমাদেরকে রহমত দিতে আমার নিজের ক্ষমতাও নাই আমিও আল্লাহর কৃপার উপরে আল্লাহর রহমতের উপরে বসবাস করি হে মানুষ হে কাফের তুমিও আল্লাহর রহমতের উপরেই বসবাস করো না আপনি বলে দেন যে আজাব আলিম যেটা আল্লাহ পাঠাবেন আখেরাতে কাফের দিকে সেদিন কে রক্ষা করবে তাদেরকে একটু জিজ্ঞাসা করেন এই খবরটা তাদেরকে দেন আল্লাহর পরিচয় দিয়ে আপনি বলে দিন তিনি হচ্ছেন আর রহমান এত দয়ার সাগর তোমরা এত নাফরমানি করা সবচেয়েও কি পরিমাণ তোমাদেরকে তিনি দিচ্ছেন রিজোর্সেস খনিজ সম্পদ টেকনোলজি টাকা পয়সা সৈন্য সমন্ত সারা দুনিয়া দখল করার মতো পাওয়ার দিয়ে মনে হয় তোমাদেরকে আল্লাহ তালা কোনো দিক থেকে তো কমতি করলেন না আমাকেও দিলেন তোমাকেও দিলেন সবাইকে দত পেয়েছে সবাইকে আল্লাহ তালাই দিয়েছেন এই রহমানের দিকে তোমাদেরকে আসতে বলা হচ্ছে যে আল্লাহ শুধু শাস্তি দেয় সে আল্লাহর দিকে তো ডাকা হচ্ছে না এমন আল্লাহ যিনি রহমত তো দেন তোমরা কেন আল্লাহ রহমতকে মিস করছো আসো এই রহমানের কাছে আসো এই আগের সীমালঙ্গনগুলো সবগুলো তিনি মাফ করে দেবেন রহমানের নাম ধরে ডাকা হচ্ছে তার কাছে আসো দয়ামায়া পাওয়ার জন্যে দুনিয়া আখেরাতে রহমত পাওয়ার জন্যে আসো কলহুয়ার রহমান তিনি হচ্ছেন এত ক্ষমতার অধিকারের সেই রহমান আল্লাহ মান্না বিহি তার প্রতি আমরা ইমান এনেছি ও আলাইহি তাবাক্কাল না তার উপরেই আমরা তাওয়ি এমনকি হে কাতের দল তোমরা যদি আমাদেরকে কষ্ট দাও দুশ্মনী করো এই সকল দুশ্মনীর মোকাবিলায় কার উপরে তাক্কল করেছি হাল্লার উপরে কয়েকদিন আগে তখন খবর আসলো একটু টেনশন আসলো যে কিছু রেসিস আসতেছে অনেকে ভয় একেবারে এখন চিন্তা করতেছে আজকে সকালে আমার কাছে একজনের প্রশ্ন পাঠিয়েছে যে আগামী সপ্তাহে আসলে মসজিদে যাওয়া যাবে কিনা এমন বিপদের দিন ঘনি আসছে হায় হায় রে আল্লাহ তো বিপদ থেকে আপনার ঘর বাঁচাবে আপনাকে কে বাঁচাবেন আল্লাহ তালা আল্লাহর উপরে তাবাক্কল করতে হবে আল্লাহ ছাড়া আমাদের সহায় কেউ আসেন রক্ষক কেউ আসেন কেউ নাইকিন করতে হবে হ্যাঁ ও আলাইহি তাবাক্কাল না আল্লাহ তালার উপরে তওয়াক্কল করলাম তার উপরে সকল ভরসা করলাম আল্লাহ তালা যে অন্য আয়তে বলেছেন ও আলাই হেফালিয়ে মুওয়াকুল কেউ যদি কার উপরে ভরসা করতে চায় সে কার উপরে ভরসা করুক আল্লাহর উপর ভরসা করুক হুয়াফি দল আলিম আমরা তোমাদের দুশ্মনীর মোকাবিলায় আল্লাহর উপরে তাওয়াকল করলাম ফসতা আলামুন তোমরা অচিরেই জানতে পারবে ভ্যারি সুন ইউ রিয়েলাইজ মানহুয়াফি দলালিম মুবিন কে ছিল অত্যন্ত বড় ধরনের গোমরাহিতে লিপ্ত ছিল সুস্পষ্ট গোমরাহী কনফিউশন সুস্পষ্ট মিসগাইডেন্সের উপরে কারা ছিল তাদের কাছে কোনো নলেজ ছিল না এই মানুষ তোমরা আধুনিক জমানায় সাইন্স পড়েছ তোমরা হাইলি এডুকেটেড হয়েছ তোমাদের বিদ্যা বুদ্ধি টেকনোলজি অনেক বেশি হয়ে গেছে তোমরা পৃথিবীর হ্যাঁ শেষ করে চাঁদে মঙ্গল গ্রহে চলে গিয়েছ কিন্তু তোমরা গোমরাহী থেকে বের হতে পারলে না তোমরা ইমানের নূর পেলে না জ্ঞানের আলো থেকে বঞ্চিত থেকে গেলে ফাসাতা আলামুন অচিরেই জানতে পারবে মান হুয়া কি দলা আলিম মুবিন কারা আসলে গোমরাহিতে আছে। কারা জ্ঞান মুক্ত মানে জ্ঞানকে মিস করছে আজকে যারা বড় বুদ্ধিজীবী মুসলমানদের মধ্যেও নাস্তিক বুদ্ধিজীবীগুলো মনে করে এই যে আলিম ওল্লামা ইমাম সাহেবেরা এরপরে যারা ধর্মের প্রচার করে ওয়াজ করেন সিহৎকারী মানুষকে চোখের পানি ফেলে কাঁদায় কবরের ভয় দেখায় হাসের ভয় দেখায় এগুলো মানুষকে ভয় দেখাইয়া খামাখা মানুষকে বেকুব বানায় আর তারা এক একজন নাস্তিক গুলো এত হাইলি এডুকেটেড হয়ে গেছে তারা একেবারে মানে ইয়া কি আমাদের কি একটা কথা ওয়াটারপ্রুফের মতো আর কি তাদের এত মজবুত জ্ঞান তাদের এত বেশি তাদেরকে কোন ওয়াজ টুয়ার্স কোনো তাসির করতে পারে না কোনো ধর্মের কথা তাদেরকে টলাতে পারে না গলাতে পারে না ভ্যারি ভ্যারি হাইলি এডুকেটেড তারা আসল জ্ঞান চিনেছে বাকিরা মূর্খ মূর্খের মতো মনে করে আপনি যদি দেখেন আমাদের দেশেও যারা শিক্ষিত তবকা আছে হাইলি এডুকেটেড ক্লাস সেখানে যদি হঠাৎ করে একজনকে আল্লাহ তৌফিক দেয় যে তাদের মধ্যে থেকে নামাজি হওয়া শুরু করেছে দাড়ি রাখা শুরু করেছে মসজিদে যাওয়া শুরু করেছে তার ফ্যামিলি বোরকা পরা শুরু করেছে সবাই বলবে এর মাথা খারাপ হয়ে গেছে এর কোনো গণ্ডগোল হয়ে গেছে উপহাস করবে তাকে নিয়ে মস্করি করবে তামাশা করবে যে এর মাথা ঠিক নাই নষ্ট হয়ে গেছে তো আল্লাহ তালা বলেন ফাসাত আলাম হুয়াফিদিন তোমরা অচিরেটের পাবে কারা ছিল গ্রস মিস্টেকের মধ্যে এর অলের মধ্যে ভুলের মধ্যে নিবতিত কারা ছিল গুমরাহিতে নিবেদিত কারা ছিল কারা মূর্খ ছিল এই আমার ইমানদার বান্দাগুলো যারা হয়তো শিক্ষায় কম হতে পারে তার দিলে ইমান ছিল নামাজে ছিল মসজিদে যেত আর তুমি মসজিদে কোনোদিন ঢুকো নাই জুমা ছাড়া কোনদিন নামাজেও ছেলটা করা নাই জুমাতে এই জন্য না হলে মানুষটাকে তাকে মুসলমানই মনে করবে না শিখ হলে আবার মুসলমানের সার্টিফিকেটও লাগে কেউ যদি বলে তুমি তো কাফের মুসলমান না সেটাও আবার অসুবিধা সামাজিকভাবে নিন্দনীয় হওয়া লাগে এই যায় আর কি মাঝে মাঝে জুমা কিন্তু যুব মসজিদে যেতে চায় না তুমি অন্ধকারে আছ তুমি তুমি মূর্খ না এই নামাজিতে মূর্খ তুমি একদিন টের পাবে জ্ঞান কার বেশি না একদম জ্ঞানকে মিস করে আসল জ্ঞানটা তুমি একদিন পেয়ে যাবে ফাঁসাটা আলাবনে অচিরে ভেরি সুন ইউ রিয়ালাইজ দ্যাট ভেরি লাস্ট আই তুম আসবাহ আপনি ফাইনাল কথাটা বলে দেন হেনবি বলে দেন আর কি একটু দেখেছ চিন্তা করে ইন আসবাহা মা উকুমগাউর তোমাদের পানি যদি উপরের স্তর থেকে অনেক নিচে মাটি জমিনের নিচু স্তরে চলে যায় উপরে আর পানি নাই পানি অনেক নিচে চলে গেছে পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে ফমাইয়া কুমবে মা ইমাইন তোমাদের জন্য তখন প্রবাহিত হওয়া পানির ধারা কে নিয়ে আসবে বলো সুমিষ্ট পানি কে তোমাদেরকে জোগাড় করে দেবে পানি আল্লাহ তালা এই পানি তো অনেক নিচে থাকার কথা তাই না কিন্তু পানি দেখা যায় একটু খুঁড়লে জমিনের লেয়ারের মধ্যে আল্লাহ পানিকে রেখে দিয়েছেন যাতে আমরা নলকূপ বসিয়ে পানি উঠেই আনতে পারি একটু গভীর করে খুঁড়ে আমরা যেন পানি পেয়ে দিতে পারি পানির নিচে আবার মাটি আসে আসলে পানি তো মাটির আরো নিচে থাকার কথা কিন্তু আল্লাহ তালা কুদরতের মাধ্যমে কি করেছেন পানিকে লেয়ারকে একটু উপরে রেখে দিয়েছেন যাতে খুব বেশি খোঁড়া না লাগে এখন যখন আস্তে আস্তে নিচের দিকে চলে যায় তখন পানির ক্রাইসিস শুরু হয়ে যায় ঢাকা শহরের কি অবস্থা পানির লেয়ার নিচে নেমে গেছে নিচে নেমে যাচ্ছে নয়। পানির হাহাকার অভাব ক্রাইসিস শুরু হয়ে গেলে ত্রাহি ত্রাহি ভাব শুরু হয়ে যায় যদি আল্লাহ আল্লাহতালা এই বৃষ্টি না দেন এক বছর পৃথিবীতে বৃষ্টি না দিন না হয় পানির লেয়ার যেখানে আছে এখানে থাকবে কত নিচে নামবে আপনি চিন্তা করতে পারবেন না কি কমবি মাই এখন বিজ্ঞানীরা বলবে ঠিক আছে নিচে নামছে আমরাও টেকনোলজি আবিষ্কার করবো পাইপ আরো লম্বা করে দেব। নিচে নামাই দিব আর একটু উঠবে তো এক বছর আমার আল্লাহ যদি বৃষ্টি থামাই দেওয়ার সিদ্ধান্ত নেন আমার আল্লাহ এটা করবেন না তিনি তো রহমান আর রহিম যদি করতেন তাহলে তুমি দেখো তোমার পাইপ লম্বা কদ্দুর হয় তার পাইটা তো এই যে এই জমিনে এত পানিগুলো আমরা সহজে খাই হ্যাঁ এই জমিনে আল্লাহ আল্লাহতলা পানির নালা নর্দমা এই নদী নালা খাল বিল হাওড় রদ, সাগর মহাসাগর দিয়ে পানিকে ছড়িয়ে দিয়েছেন সেগুলোকে কোন সুমিষ্ট পানি আসে আবার অন্যগুলোকে প্রসেস করিও। লাইন করা যায় ব্যবস্থা করে দিয়েছেন এই যে পানি এই পানির কথা চিন্তা করিও তো মানুষ আল্লাহ তালা শকর গুজার হওয়া দরকার এই জন্য একবার যখন থেকে উপোস থেকে রসুল্লাহ সাল্লাহ এবং কয়েকজন সাহাবি উপোস হতে একেবারে আর কষ্ট সহ্য করতে পারছেন না কয়েক সাহাবিকে নিয়ে ঘুরতে করতে গেলেন যে কোন জায়গায় খাবার পাওয়া যায় কিনা তখন এক সাহাবি ঘরে আর খাবার কিছু নাই পাকা খেজুর ছিল আর একটু পানি জোগাড় করে দিলেন গরমের মধ্যে যেমন পিপাসা লাগছিল ওনার তেমন খুদা লেগেছিল তিনি আর সাহাবিরা এই কয়েকটা খেজুর খেয়ে পানি খেয়ে একদম আলহামদুলিল্লাহ এই যে তৃপ্তি হল শান্তি লাগলো তখন তিনি বলে দিলেন মালা তো আল্লাহ ইদিন আনি নাইম এই নিয়ামত যে খেলা পানি আর খেজুর এই নিয়ামত সম্পর্কে কিন্তু আল্লাহ তালা তোমাদেরকে জিজ্ঞেস করবে সাহাবিরা আশ্চর্য হয়ে গেলেন এত দামি পোলা অমরগত কিছু কিছু খেলাম না একটু খালি খেজুরে পানি খেলাম এইটারও হিসাব দেওয়া লাগবে কি মুশকিলের কথা তো আল্লাহ তালা এই নিয়ামত দিয়েছেন আমরা কত নিয়ামত এনজয় করলাম কত খাবার দাবার কত আমাদের এই নিয়ামত নাজ নিয়াজ এনজয় করি দিন রাত আল্লাহ তালা শুকর আদায় করি আল্লাহ তালা যেন আমাদেরকে শুক্র গুজার হওয়ার তহফিক দান করেন আল্লাহ আইন না আল্লাহা ও শুক্রেখা এই গায়াতিক সুরাল মুুল্ক এখানে শেষ হল